ইসিল্লাহির রহমান ইর রাহিম আজ আমরা কথা বলব লন্ডনে ঘন ঘন সংঘটিত হেড ক্রাইম বিষয় দুই হাজার সালের জুলাই মাসের শেষ দিকে আমরা কথা বলছি এই সতেরোই জুলাই লন্ডনে একটি টিউব স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মেয়ের স্কার্ফ জুর করে জুড়ে ফেলতে চেয়েছে এটা নিউজ হয়েছে বিবিসি বাংলা নিউজটি প্রকাশ করেছে এর আগে গত কয়েকদিনে বাংলাদেশের একজন ক্রিকেটার তিনি নিজে খবরটি অস্বীকার করেছেন কিন্তু বিভিন্নভাবে সে খবর প্রকাশ হয়েছে যে তিনি তার পরিবার স্ত্রী বাচ্চাদের নিয়ে হেড ক্রাইমে যারা নিযুক্ত লিপ্ত, সেসব তরুণদের ধাওয়া বিপন্ন বিপন্নবোধ করেছেন এরপর দেশে চলে এসেছেন গত কয়েকদিনের মধ্যে বেশ কিছু মুসলিম নারী হিজাব পরা নারীকে এসিড নিক্ষেপ করা হয়েছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ব্রেকজিটের পর এ ধরনের ঘটনা অনেক বেড়ে গেছে মুসলমানদের উপরে প্রধানত এই হামলাগুলো হচ্ছে মুসলিম পুরুষ যদি দেখলে বোঝা যায় তার দাড়ি এবং টুপি অন্যান্য পোশাকের কারণে যেসে মুসলিম আর নারীদেরকে হেজাব পরিহিত অবস্থায় দেখলেই এক লোক বেসামরিক লোক হামলে পড়ছে কখনো এসিড মারছে কখনো ধাক্কা দিচ্ছে কখনো ঘুষি মারছে থুতু ছিটাচ্ছে এসব ঘটনা ঘটছে আমরা মনে করি যে সভ্যতার সর্বোচ্চ পীঠস্থান হিসাবে যে সব নগরী নিজেদেরকে দাবি করে যে সব দেশ দাবি করে লন্ডন সেসব দেশের এক। কিন্তু বেদনাদায়কভাবে এটা আজকে প্রকাশ্য হয়ে উঠেছে যে সেসব দেশেও বর্ণবাদী আচরণ এবং অন্য ধর্মের প্রতি অন্য ধর্মের অনুসারী মানুষদের প্রতি অসম্মান বোধের আচরণ সেখানে কত প্রকট হয়ে উঠেছে দিন দিন কত তীব্র হয়ে উঠছে এজন্য আমরা সেখানে অবস্থানরত অভিবাসী যত মুসলমান রয়েছেন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম পুরুষ এবং নারী সকলের সতর্ক চলাচল এবং সচেতন অবস্থান সচেতনভাবে বিচরণ এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি আর একই সঙ্গে আমরা আরেকটি বিষয়েকে এখানে এসব ঘটনার বড় ধরনের নিয়ামক কিংবা অনুঘটক হিসাবে দায়ী করতে পারি সেটি হচ্ছে গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যমের ঢালাও জঙ্গিবাদ বিরোধী প্রচার অথবা সশস্ত্র তৎপরতার সঙ্গে মুসলমানদেরকে যুক্ত করে প্রচার কিংবা অপপ্রচার অসতর্ক প্রচার এর ফল আজকে এই দাঁড়িয়েছে যে বেসামরিক ব্রিটিশ নাগরিকদের একটি অংশ একটি তীব্র বর্ণবাদ তীব্র সাম্প্রদায়িকতা তীব্র আক্রমণাত্মক মনোভাব সেখানে বসবাসরত মুসলমানদের ব্যাপারে লালন করছেন এবং প্রকাশ করছেন যদি গণমাধ্যমে আচরণ না করত তাদের অসতর্ক অপপ্রচার মুসলিম বিরোধী অপপ্রচার ঢালা অপপ্রচার ঘন না করত তাহলে বেসামরিক নাগরিকদের একটি বড় অংশের মধ্যে এই ঘৃণা জন্ম লাভ করতে পারত না গণমাধ্যমের অসতর্ক অবস্থান অথবা গণমাধ্যমের পক্ষ থেকে কোনো একটি সম্প্রদায়কে ঢালাওভাবে কোনো একটি দোষের জন্য অপরাধের জন্য অভিযুক্তকরণ বা চিহ্নিতকরণের যে প্রবণতা এটা যে দেশে দেশে মুসলমানদেরকে অথবা নাগরিকদেরকে কত মজলুম বানাতে পারে কত ক্ষতিগ্রস্ত করতে পারে কত বিপন্ন করতে পারে তার বিভিন্ন উদাহরণগুলোর একটি উদাহরণ আজকের লন্ডনের এই হেড ক্রাইম আমরা এজন্য আমাদের দেশ বাংলাদেশ সহ সারা দুনিয়ায় গণমাধ্যমের সঙ্গে যারা জড়িত আমাদের এই অক্ষম দুর্বল ভাষায় আমরা তাদের কাছে অনুরোধ করতে পারি কখনোই কোনো একটি অপরাধের জন্য কোনো একটি অন্যায়ের জন্য কোন একটি আইন বিরোধী কাজের জন্য একটি সম্প্রদায় অথবা একটি গোষ্ঠীকে ঢালাওভাবে অভিযুক্তকরণের পথে যাবেন না এতে তাদের প্রতি অন্য অনেক মানুষ অন্য অনেক শ্রেণীর ক্রোধ এবং আক্রোশের তৈরি হয় সামাজিক ভারসাম্য নষ্ট হয় বিশৃঙ্খলা বাড়তে থাকে ঘৃণা ক্রোধ হিংসা এবং হানাহানির পরিবেশ তৈরি হয় আজকের লন্ডন তার একটি নিকৃষ্ট উদাহরণ ক্ষেত্রে পরিণত হয়েছে আমরা সেখানে অবস্থানরত সকল মুসলমান ভাইবন্দের প্রতি সহানুভূতি জানাই তাদের সতর্ক সংযত এবং সচেতন চলাচলের জন্য অনুরোধ করি তাদের জন্য দোয়া করি এবং একই সঙ্গে সারা পৃথিবীর সচেতন সক্ষম মানুষদেরকে মুসলমানদেরকে অনুরোধ করি যে মিডিয়ার বিরুদ্ধে মিডিয়ার মুসলিম বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে पाल्ट प्रचार सुस्थ प्रचार इंतजाम प्रतरोध गढ़े तलाट क्राइम हिंसा अन्न जर पक्ष हानाहानी ए आक्रोश बंद हम पथ क्षीण हो जाए जो मीडिया अपप्रचार बिुद्धे मुस्लिम बिोधी अप प्रचार बिुद्धे पाल्ट प्रतरोधे सूव्यवस्था गढ़े तोलाचार व्यवस्था गढ़े तोला जाए धरण हेड क्राइम ए हिंसा हानाहानी कमी आना जाने